আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام علی রাসূলি আল আমিন আম্মা বাদ وان আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال اني لا استطيع ان اخذ من القران شيئا فعلمني ما يجزئني من সম্মানিত সুধি দর্শক আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান দার্শে শুরু করছি আমরা এখন যে বিষয়ে আলোচনা করব সেটা হলো রাসুল সাল্লাহ সাল্লামের সালাতের পদ্ধতি রাসুলের হাদিসের আলোকে রাসুলের সালাতের পদ্ধতি কি ছিল এটা আমরা জানব আমরা বুঝব আমল করব এর আগের পর্বগুলিতেও আমরা কিছুটা সালাতের পদ্ধতি এর নিয়ম আমরা আলোচনা করে এসেছি আজকে আমরা যে হাদিস বর্ণনা করবো সেটা হলো আবদুল্লাহিনু থেকে বর্ধিত তিনি বলেন সাল্লা সাল্লাম একজন মানুষ আল্লাহ নবীর কাছে আসলেন এসে বললেন কোরআন আমি কোরআন পড়তে পারি না করান দ্বারা আমার সালাত হয়ে যাবে কিছুই জানেন না তারপর সলা কিন্তু তিনি ছাড়তে রাজি না কিন্তু আমরা দেখা যায় অনেক সময় অনেক সুলড়িত কণ্ঠে কোরআন করতে পারি অনেক সময় কোরআন অনেক সুরা আমাদের জানা আছে सालत आदाय कर बेपारे देखा जाए अवहेला क्योंकि मानुष सला गुरुत्व पे कुरान मुखस्त कराते बुड़ो बेचारा पढ़ार बेपारा तल्ला नबी आलतम का छूटेल्ला कुरान मुखस्त है ना किहाम जिन शिखिए दें जार द्वारा আল্লা বললেন তুমি সালাতে দাঁড়াই যাবে যেহেতু তুমি সুরা ফাতে বা অন্য কিছুই জানো না এক্ষেত্রে তুমি বলবে সুবহান বর্ণনা করেছেন এবং ইবনে হেব্বানুতী হাকিম হালিসিকে সহি তাহলে এই হাদিসের দ্বারা আমাদের কাছে সাব্যস্ত হয়ে গেল কেউ যদি अजुहत एक अवश्यपातना भलो कथा तब कुर एक मुस्लिम हिसाब से कुरान पढ़ते कुरान तेलवत करते कि मुखस् थका এটা তো অত্যন্ত জরুরি কাজ আপনার আপনি দুনিয়ার সব কিছু জানলেন কত ভাষায় শিখলেন কিন্তু কোরআন পড়তে পারেন না এটা কি সত্যি এটা একটা কি গ্রহণযোগ্য অজুহাত আমাদের হতে পারে এটা উজোর হতে পারে এটা একটা আমাদের জন্যে तो बड़ो अग्रसर दुनिया क्षेत्र के कुरान शिखे प्रयोजन जिसमस्त सुर के, के, के करतब يُسَلّبُنَا فَيَقْرَأُ فِي الظُّهْرِ وَالْعَصْرِ فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ بِفَاتِحَةِ الْكِتَابِ وَالسُّورَتَيْنِ وَيُسْمِعُنَا الْآيَةَ أَحْيَانًا أبو قداده رضي الله تعالى عنه থেকে বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমামতি করেন তাহলে এখানে ইমাম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুক্তাদি الله تعالى عنهم এই উম্মতের सर्वश्रेष्ठ মানুষ যারা তারা सर्वश्रेष्ठ রাসূলের পিছনে في الظهر والعصر ظهر एवं असरे तीन ही पढ़तेन प्रथम দুই রাকাতের জোহর এবং আসর চাচার রাকাত দুই রাকাত আল্লাহর নবী আলাইহিসসালাম কি পড়তেন বি ফাতিহাতিল কিতাব ওয়া সূরাتين সূরা ফাতিহা পড়তেন এবং ওর সঙ্গে আরেকটা করে প্রথম দুই রাকাতে জোহরের এবং আসরের সূরা ফাতির সঙ্গে আরো একটা হবে ওয়ায়ুস্মিউনাল আয় আহিয়ানা যেহেতু জহরে এবং আসরের কেরাত নীরবে মাঝে মধ্যে তিনি আয়াতগুলি আমাদেরকে শুনাতেন মানে আলামিন আলহামদুলিল্লাহ রাহিবসিব আয়াতগুলি মাঝে মধ্যে শুনাতেন সাহাবা শুনতে পেতেন তাহলে নীরব কেরাতেও যে সমস্ত সলাৎ সির্রি এখানেও আল্লাহ নবী আলি সালাতাম মাঝে মাঝে মধ্যে মধ্যে একটি করে আয়াত জ্বরে পড়তেন সাহাবায় একরাম শুনতে পেতেন অলু আর রাকাল উল লম্বা করতেন একটু করতেন এবং তৃতীয়টা আর একটু ছোট তারপর আর ছোট এইভাবে একটা ধারাবাহিক তার ই করতেন যেটা পরবর্তী হাদিসে আমাদের আসবে আর কি করতেন শেষের দুই রাখাতে শুধু সুরা ফাতেহা পড়তেন তাহলে বোঝা গেল প্রথম দুই ডাকাতে সুরা মিলাতেন আর তৃতীয় আর চতুর্থ করতেন এটি বোখারি মুসলিম থেকে বর্ণিত ওয়ান কন্যা এখানে আবু সাইদ বলেন বর্ণিতেন আমরা রাসুজ্লামের জোহর এবং আসরের কিয়াম দণ্ডাইমান দাঁড়ানোটাকে আমরা নির্দিষ্ট করতাম কত সময় দাঁড়িয়ে থাকতেন আল্লাহ আলহ সালাম সুরাত সাজদা যার মধ্যে ৩০টি আয়াত রয়েছে এতটুকু তিনি দাঁড়িয়ে থাকতেন আমরা ধারণা করতাম আমরা নির্দিষ্ট করতাম অপিল উখর কাদিস আর শেষের দুই রাকাতে আমরা এটাকে নির্দিষ্ট করতাম এটার সময় আমরা ধারণা করতাম যে ওর অর্ধেক পূর্ণ আয়াত তাহলে শেষের দুই ডাকাতে সুরাতে পূর্ণ আয়াতেন জোহরের প্রথম দুই ডাকাতে সুরা ফাতেহার পরে আল্লাহ নবী আলী সালাম সুরা সাজা এতটুক পরিমাণ তিনি পড়তেন আর শেষের দুই ডাকাতে এর অর্ধেক অর্থাৎ পূর্ণ আয়াত করে এতটুক পরতেন অফিল উলায়াই আয়াল আসর আলা আল কাদিলাল জহর আর আসরের প্রথম দুই রাকাতে জহরের শেষের দুই রাকাতের পরিমাণ অর্থাৎ পুনর আয়াত করে পড়ার পরিমাণ আমরা নির্দিষ্ট করতাম অলোখিনা আলার আর শেষের দুই রাকাত আসরের আরও অর্ধেক অর্থাৎ সাত আয়াত বা সাড়ে সাত আয়াত পনেরো আয়াতের অর্ধেক যা হয় এতটুক করে পড়তেন এই হাদিসের দ্বারা আমাদের কাছে প্রমাণিত হল যে রাসুল্লাহা প্রথম দুই রাকাতে জোহরা মিলাতেন আর শেষের দুই রাখাতে শুধু সুরা ফাতেহা পড়তেন মনে রাখতে হবে দুইটাই শূন্য কোন সময় প্রয়োজন হলে বা মনে করল ইমাম সাহেব সুরা ফতেহা মিলাবেন শেষে দুই ডাকাতে আর কোন সময় মিলাবেন না সেটা অবস্থা ভেদে কাজ করবেন বা কোন সময় এইভাবে আর কোন সময় ওইভাবে فقال أبو هرين رضي الله تعالى ما صليت وراء أحد أشبه صلاة برسول الله صلى الله عليه وسلم من هذا أخرجه النصيب صنادي صحيح سليمان بن يسار رضي الله تعالى تقول تقول جاء ما دير اك جن أما دير أموك بكت يوتى مدينار عمير كيف يمكن أن تكون عمر بن عبدالعزيز كنت عمر بن عبدالعزيز ناكرون رحمه الله جانمير آغير أبو هر رضي الله تعالى دنيا تكي بدايه يغيشلن মদিনার আমি করতেন লম্বা করতেন জোহরের প্রথম দুই ডাকাতে আসর এবং আসরের সালাতে কি করতেন হালকা করতেন ও এক মাফরীবের সালাতে কেসারে মুফৎসাল পড়তেন অফিল ঈশা এসাতে আর ঈশার সালাতে আউসাতে মুফৎসাল থেকে কোরআন পড়তেন অফিলিহি আর সকালের সালাতে নামাজে কি করতেন দেওয়ালে مفصل থেকে فقال الله تعالى عنه ابو هريره رضي الله تعالى عنه الله صلى من هذا আল্লাহর রাসূল صلى الله عليه وسلم এর সালাতের হুবাহ মিল বা সাদৃশ্যতা এই আমির এর যা छोट बसबा धन्यवाद अलैकुम प्रिय दर्शक सुधी अपन दर्शा हदीस नियमित चले आसते आशा करी अपनारा उपकृत हो বিরতির পূর্বে যে হাদিসটি বর্ণনা করতেছিলাম যে সোলাইমান বিন এসার বলেন যে মদিনার আমের তিনি জোহরের সালাতের প্রথম দিন একাত লম্বা করতেন আসরেরটা একটু হালকা করতেন মাগরিবে কেসারে মোহাসাল পড়তেন আর এ সাথে ওসাতে মোফাসাল থেকে পড়তেন আর সকালে দেওয়ালে মোহাসাল থেকে পড়তেন আবুহ রাজিয়াল্লাহ তাল আনু এই সালাত পড়ে আদায় করে বললেন যে আল্লাহর নবী আলিয়া সালাতামের যে সালাত ছিল সেই সালাতের সঙ্গে সাদৃশ্যতা এই সালাতের সঙ্গে সালাদাসুল্লাহ সাদৃশ্যতা রয়েছে এমনটা কিন্তু অন্যদের পিছনে সালাত আদায় করে পায় নাই। এই সালাদটাকে আবু হরে নারা জিয়াল আনহ যিনি রাসুল সাল্লাহ সাল্লামের অত্যন্ত নিকটের সাহাবি ছিলেন যিনি সর্বসময় রাসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে দিন শিখার জন্য নিজেকে নিয়োগ করে দিয়েছিলেন নিজেকে ফেদা করে দিয়েছিলেন सलाना नियम तो यही हल राशल सल्लम सलातर सूंदर नियम एखे देखते पाई जे मुफासल का मुफासल फसल थे के फसल मान हे जे कमा पैरा जेखने आयात गुली छोटो छोटो है बरती छोटो छोटो बरती जानने प्रथम सुरागुली लम्बा लम्बा एरपर शेष गए सुरागुली की छोटो छोटो छोटो छोटो आयात जार फार फसल फसल मान जुदा फसल मान विच्छिन्न फसल मानती तो हमने शेषेर जो कुरान शेष अंशराखा जा छोटो छोटो छोटो आयत बिरती क्योंकि आगे आयतुलि अनेक बड़ो बड़ो देखा जाए प्रथम दिखे कुरान्बा मध्य खान एगुली के बला है मफसल और ये मफसल के तीन भागे भाग कर एक हलो कैसारे मफसल मान छोटो বেশি থেকে আমি শুনেছি মাগরীবের সালাতে তিনি তুর পড়েছেন আর তুর হলো কিওয়ালে মোফাসাল তাহলে সব সময় যে মাগরীব আল্লাহ নবী আলাতাম কেসারে থেকে অর্থাৎ এমন কথা না বরং মাঝে মধ্যে তেওয়াল বা লম্বাগুলি থেকেও পড়েছেন এই হাদিস টি ইমাম বুখারি এবং ইমাম মুসলিম রহমাতুল্লা আলাই বর্ণা করেছেন সবচেয়ে বিশুদ্ধ হাদিস এরপরের হাদিস ওয়ান আবি হুরাই আল্লাহ তালা সে ব্যাপারে আবু হরের থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল্লাহ সাল্লাম জুমার দিনের ফজরে জুমার দিনের ফজরের সালাতে আল্লাহ রাসুল সাল্লাস্লাম সুরা আলিফলাম তঞ্জিল সুরা সাজদা পড়তেন প্রথম রাখাতে সুরা ফাতিহার পরে আর দ্বিতীয় রাখাতে সুরা ফাতেহার পরে তিনি পড়তেন হাল আতা আতাল ইন্সান দাহার পড়তেন এটা বুখানি মুসলিমের রেওয়ায়াত তাহলে আজ দেখা যায় যে মসজিদে অনেক সময় আমরা জুমার উদ্দিনী ফজলের সরাত আদায় করি খুব কম মসজিদে যেখানে এই সুন্নতটিকে আদায় করা হয় बर देखा जाए छोटो छोटो सुरा दिए सुरा अलिफुल के पढ़ा प्रथम मन रखते आय दिए सुरा दिए पढ़ले तो आय हो जाए रसुल्लमत सेल कर बसि उत्तम एवं बसी भलोबे मे रखते है وأعن هودائفة رضي الله تعالى عنه قال ص spellت مع النبي صلى الله عليه وسلم فما مرت به آية رحمة إلا وقف عندها يسأل ولا آية عذاب إلا تعوض منها أخرجه الخمسة وحسناه الترمت هودائفة رضي الله تعالى عنه بالإن جاء الله, صلى الله رسول صلى الله عليه وسلم رسوم واجهوا في صلاة رسول صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم رحمته there sü স্টপ করতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন রাহমাত চাইতেন আর যখন কোন আজহাবের আয়াত আসত তখন সে আজহাব থেকে আল্লাহর কাছে পানা চাইতেন আল্লাহর কাছে আশ্রয় চাইতেন তাহলে আল্লাহ নবী আলী সালাতামের এই সালাত আদায়ের সময় কেউ বলেছেন যে এই সালাদটা নফল বা রাত্রির সালাদ ছিল আল্লাহ রাসুল সাল্লাম কোরআন যখন পড়তেন কোনো রাহমাতের আয়াত আসত আল্লাহর কাছে সেই রহমাত চাইতেন ভিক্ষা চাইতেন রাহমাত ভিক্ষা করতেন আর যখন কোন আজাবের আয়াত আসত তখন আল্লাহ নবী সালাত আল্লাহর কাছে দোয়া করা রাহমত চাওয়া আর আজাবের আয়াত আসলে আল্লাহর কাছে আজাব থেকে পানা চাওয়া এটা একটা শূন্যতির অন্তর্ভুক্ত হানিসটি ইমাম আহমেদ ইমাম নাসাই তিরমেজি ইবনে মাজা এবং হাজার রাহম আব্বা করেন তিনি পড়া নিষেধ করে দেওয়া হয়েছে যখন রুকু করবে তোমরা তখন আল্লাহর আজমত আল্লাহর এইসদা অবস্থায় তোমাদের দোয়া কবল হওয়া বেশি উপযুক্ত সময় অন্য বর্ণায় আছে আক্রাবো আব্দুয়া হোসা বান্দা যখন সেজদায় চলে যায় मस्तक मटर संगे मिलिए दिए आल्ला चाहिए निकटे तल्लाफी दुआ बुआ कर सेम से दुआ गुली आदि ए छाड़ाओ निजे जाना जेको दुआ करतेषेधाज्ञा ने हादिसा बुझते যে সেজদারত অবস্থায় আল্লাহর কাছে বেশি বেশি করে চাওয়া বেশি বেশি করে প্রচেষ্টা করা বেশি বেশি কোশেষ করা আর রুকু অবস্থায় আল্লাহ কি করা আজমত তার বরত্ব বর্ণনা করা এখান দ্বারা আরো আমরা বুঝতে পারলাম যে রুকু এবং সেজদা অবস্থায় কোরআনের আয়াত পাঠ করা যাবে না দোয়া তবে এখানে যদি কোরআনের আয়াতগুলি দোয়া হয় যেমন রাব্বানা আতে না ফিদুনিয়া হাসানা বলেন আল্লাহর নবীর সবচাইতে যে বেশি দোয়াটা ছিল সেটা ছিল রব্বানা আফিদুনিয়া হাসানা আখরাত হাসানা ওকে আদাবান্নার তাহলে এটা রাসুলের যে সমস্ত আয়াত আল্লা করেছেন বা হিসেবে আয়াত এসেছে কোনো সমস্যা হবে না ইনশা আল্লাহ আল্লাহ রা আল্লাহ عائشة رضي الله تعالى تقول لك تريبا لنسول الله صلى الله عليه وسلم ترقوه بسنس دائم دعا كرتين سبحانك اللهم ربنا و بحمدك اللهم اغفر لي متفق عليك تريبا لتين دعا كرتين برعون نبعون اعطي ما عائشة صدقاء بولين جون الله نبير پرتين سورة نصر عبرتنه لك إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله فواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا এই সুরাটি নাজিল হওয়ার পরে আল্লাহ নবী আলিসালাম রুকু এবং সেজদাতে এই দুটা করে পড়তেন সুবহানাকা রব্বানা সুবহানা হামদিকা আল্লাহারি এবং মুসলিম বর্ণা করেছেন সুবহানাকা কা আল্লাহ রব্বানা ওবে হামদিকা আল্লাহ পাঠ করা এটা পড়া উত্তম হবে ভালো হবে কারণ আল্লাহ নবী আলিসাল্লাম এটাকে বেশি বেশি করে পড়তেন এ পর্যন্ত আমরা সালাতের পদ্ধতির রাসুল সাল্লাহ সাল্লামের সালাতের যে নিয়ম আমরা আলোচনা করে এসেছি এটা থেকে আমরা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সলাাত আমাদের জানা কতটুকু জরুরি কারণ দেখা যায় আমাদের আজ সলাতের মধ্যে বিভিন্ন ধরনের উল্টো কাজ দেখা যায় আমরা সুন্নত সম্মত রাসুল সাল্লাহ সাল্লামের সেই হাদিস দ্বারা সালাতের পদ্ধতি আমরা জেনে নেব এটা আমাদের জন্য কিন্তু অত্যন্ত জরুরি এই সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে বিদায়ের আগে আপনাদের জন্য এটার আপনার জন্য এক সৌভাগ্য আল্লাহর কাছে দোয়া করি এ আমাদেরকে উপকৃত করেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ ওয়া বারাকাত